আয়স রাজ্লাহ তাল্হ্ন বর্ণিত যে তিনি বাড়িরা রাজে আলাহু তাল্নাকে খরিদ করার ইচ্ছা করলে তার মালিক পক্ষ ওয়ালার শর্তারোপ করল তখন বিষয়টি নবী সাল্লাহ আলাহ্লামের সামনে আলোচিত হল নবী সাল্লাহ্লাম বললেন তুমি তাকে খরিদ করে আজাদ করে দাও কেননা যে আজাদ করল সেই ওয়ালা লাভ করবে আয়সর রাজিয়াল্লাহ তাল্না এর জন্য কিছু গোস্ত হাদিয়া পাঠানো হল নবী সাল্লাহ্লামকে বলা হলো যে এ গোস্ত বারিরাকে সৎকার করা হয়েছিল তখন রাবি সাল্লা সাল্লাম বললেন এটা তার জন্য সাদকা আর আমাদের জন্য হাদিয়া তাকে স্বামী বহাল রাখা বা পরিত্যাগ করার ব্যাপারে সু সিদ্ধান্ত গ্রহণের অধিকার দেয়া হলো রাবি আব্দুর রহমান রহমতুল্লাহ আলহি বলেন তার স্বামী তখন আজাদ কিংবা গোলাম ছিল সুবা রহমতুল্লাহ আলহি বলেন পরে আমি আব্দুর রহমান রহমতুল্লাহিকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন আমি জানি না সে আজাদ ছিল না গোলাম ছিল